আবু উসঈদ রদাহতু আল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আনসার গোত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠতম গোত্র হল বানু নাজ্জার তারপর বানু আবদ ই আসাল অতপর বানু হারিস ইবনু খাজরাজ তারপর বানু সাইদা আনসারদের সব গোত্রের মধ্যেই কল্যাণ রয়েছে তখন সাদ ইবনু উবাদাহ রদি আলাহ তু আল্লাহ যিনি ছিলেন প্রথম যুগের অন্যতম মুসলমান বললেন আমার ধারণা যে রাসুল উহ সাল্লাহ সাল্লাম অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন তাকে বলা হলো আপনাদেরকে বহু গোত্রের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে